তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কে বলছেন যে শ্লোকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু যা বলেন সেটাই গুরুত্বপূর্ণ অবসর তো ভগবান কৃষ্ণ অর্জুন বলছেন যে এই কথা যে আমি এই পুরুষো সম্বন্ধ এই অধ্যায় সমস্ত শাস্ত্র সার কথা গোপনীয় কথা অনাক এই শব্দের অর্থ হচ্ছে যে ষ্ফার দ্বারা বুঝা যায় যে যারা কোন অধিকার্থ নেই শাস্ত্র গুহিয়া মর্ম বুঝতে কথা বলেন করা যোগ্যতা এবং এই কথা শ্রবণ করে থেকে হৃদয়ঙ্গম করে থেকে লোক বুদ্ধিমান হয়েছে এবং এইভাবে যাতে জীবন কৃতার্থ হয়ে যায় কৃতকৃত হয়ে যায় তো এই ভগবতীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সাক্ষতা তত্ত্ব জ্ঞানে সাক্ষতা শাস্ত্র কি হচ্ছে ভগবানের অবদান যার দ্বারা আমরা যারা আছে আমরা এই জড় জগতে অন্ধকার কি আমরা ঠিক ঠিক ফথ দেখতে পাচ্ছি মায়া মুগ্ধ হয়ে আমরা ভুল ফতে যাচ্ছি আমরা জানি না आमने कीव है। तो करे आमने प्रदान शास्त्र अनेक रकम कथा जेमन एक उदाहरण अच्छे ক্ষতমাহারা বেী নামক এক ব্রাহ্মণ বতু দর অবিষিপ্ত হয়ে যে সাবাদিন মধ্যে তোমা মরন হবে থক্ষক থখপে দংশনে দ তো এই কথা পেয়ে। এবং সেই সময় সারা জগৎ থেকে অনেক ঋষি মুিগণ উপস্থিত হলেন কারণ মহারাজ আজকাল গলে মত আর আজকালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপাতি মত মহান ভক্ত ছিলেন সাধারণ রাজনৈতিক মানুষ ছিলেন না তিনি রাজবংশী ছিলেন সেই এই খবর পেয়ে যে উপস্থিত হইলেন সকল ঋষি মুিগণের থেকে মহারাজ ফুরিক অনুরোধ की आचे की करे लोग जाड़ा जाड़ा खुब शीघ्र मारे जाए की कृत्य हो की आचे। तो अनेक ऋषि मुनिगण उपस्थित छे মত প্রকাশ করেছে কেউ কেউ বলেছেন তো যজ্ঞ করো আর করো ইত্যাদি কিন্তু পরিচিত মহারাজ সন্তুষ্ট ছিলেন না সেই সময় এই সভা মধ্যে সুখদেব স্বামী এবং সবাই স্বীকার করেছেন যে এই সুখদেব স্বামী ব্যক্তি আছে আসল পথ প্রদর্শন করার জন্য তো অনেক মত আছে অনেক পথ আছে जार मध्य मुख्य आज कर्म जो ज्ञान जो भक्ति जो, और एक जो आचे, ध्यान आभाष इत्यादि तो शास्त्र मानव समाज के निर्देशन कर তো অনেক পথ আছে কেন তাহলে সাশ্রয় অনেক পথে বর্ণনা করা হয় কেন উত্তর আছে যে সকলে একই স্তরে এই আলাদা আলাদা পথে আকৃষ্ট হয় এবং সকলে একই অধিকার সমান নেই তারা আস্তে আস্তে প্রগতি করতে পারবে কিন্তু সর্বোত্তম পথ কি আছে এইসব পথ পালন করার পরে আমাদের কি হবে প্রচারিত আছে বিশেষ করে এই প্রচারিত আছে যে যত যত ফথ মানে এই সব পথ তো কিন্তু সেটা নয় এই পথ পালন করে থেকেই ফল পাওয়া যাবে শ্রীকৃষ্ণ বলেন দেবানি পৃথিবী ব্রচা পূানে দেব দেবী গণ আরাধনা করছে যাওয়া যায় পিতৃগণে আর থেকে পিতৃলোক ভূত প্রীত রাগ আসে আর থেকে মানুষ তাদের হরিণাম সে ভূত হবে এবং আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি আমরা সাক্ষাৎ ভগবানের কলক ধামে যেতে পারি ভগবানের সান্নিধ্য থাকতে। তো সকল পথ তো এই কি নেই ভুল তো সব বৈদিক পথ মঙ্গল কিন্তু এ বর্ণনা করা হচ্ছে এই ভগৎদ্গীতের আধারে পুরুষোত্তম যোগে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং সকল জীব শুধুমাত্র এই কাজ কি মঙ্গলের পথ কথা খুবই সরব সবাই বুঝেন দেখেন কারণ সবাই चुरी करा। चार मुख्य प्रका पाप आम ग्रहण करण्डा পেঁয়াজ লসুন এইসব আমিষ করে তো মদ্যপান এবং সব nesha নেশা গ্রহণ করে অবৈধ স্ত্রী সঙ্গে গমন করে বিষ গমন এবং জোয়া ইত্যাদি খেল তো এই চারটি খলিষ্ঠান বলা হয় কারণ খলিযুগে এই চারটি হচ্ছে মানব সমাজের কেন্দ্রবিন্দু কিন্তু এইসব চারা পাপের মূল কারণ मानुषे प्रभृति मूल स्वरूप जीवे स्वरूप हई कृष्ण नित्य दास कृष्ण तटस्थी भेदा भेद प्रकाश धर्म हथा स्वीकार कर আমি নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণ হচ্ছেন পুরুষ আমি অধ্যায়ে কৃষ্ণ বলেন সনাতন তো প্রত্যেক জীব ভগবানের অংশ এবং শিব তো এই কথা স্বীকার করা সেটা ধর্ম এবং এই কথা আমরা যদি শিকার না করি তাহলে আমরা পুণ্য কার্মিক অথবা জ্ঞানী না ধ্যান যোগী তপস্বী ইত্যাদি হলেও আমরা পাপি কারণ পাপ আছে ভগবান শ্রীকৃষ্ণের সার্ব সার্বশ্রেষ্ঠ শিকার না খাও এবং আসল পূর্ণ হচ্ছে শুধুমাত্র জীবের ধর্ম কর্তব্য এবং এইমাত্র কৃত্য প্রভৃতি একটু শুদ্ধ হয় তাদের জন্য এই শাস্ত্রে কুহিয়াথাম কথা বোঝা সম্ভব হয় অনেরা সংস্কৃত পণ্ডিত হলেও জড় পরিপ্রেক্ষায় খুব বুদ্ধিমান হলেও এইসব কথা বুঝতে পারেন অনেক ফন্ডিতা আছে যারা ভগবদ গীতা অনুবাদ করে কথা নিয়ে বর্ণনা করে। কিন্তু তাদের বুদ্ধি স্পষ্ট না হওয়ার ফলে তারা অনেকগুলি ব্যাখ্যা করেও আসল বিষয় স্পর্শ করেন হচ্ছে আসল কথা বুঝার জন্য প্রতিবন্ধক ভত্রীনাথ ঠাকুর বলেছেন যে জড়বিদ্যা বিদ্যা যত মায়া বৈভব তোমার ভজনে কি অনুকূল না এই নৃত্যের সংসার এই জীবকে করে কি গাধা তো আজকাল লোক আছে ইত্যাদির জন্য আমার মেয়ে পিএইচডি আছে চাও দাও বাঙাতে জানে না কিন্তু কি গাধা তো আজকাল পাগল আছে এইসব এম এস সি পিএইচডি জন্য বাবা ভেয়ে ডাবো পিএইচডি আছে কিভাবে চাও দাও বানাতে জানে না কিন্তু ডাবু পিএইচি আছে তো ডাবু বা ভগবান থেকে দূরে গেছে কারণ এইসব থেকে আহংকার বৃদ্ধি হল সকলের জন্য নয় কিন্তু সাধারণ কি হয় কোন বিষয়ে যে বিষয়ে সেই পিএইচডি আছে তো ওই বিষয়ে যেতে হবে কিন্তু মানুষে জীবনে आहार जीवन सुन मन जाते दिखे आकृष्ट हो निजुक्त हुए तो बुद्धि भगवान अनुसंधान निजुक्त कर उचित এবং আমাদের বুদ্ধি যদি অনুভাবে আমরা বলছি না যে এই শখ প্রকার বন্ধ বন্ধ করতো শখপ্রকার প্রায় তো আহার ভাই মাইথু জন্য কিছু আয়োজন করে দরকার আছে কিন্তু এই তো যা আধুনিক যুগে এই তো বড় আয়োজন যা হয় এটা দরকার আগে কালে লোকের এইসব বড় বিল্ডিং ছিল না ট্রাফিক জ্যাম ছিল না প্রদূষণ ছিল না এইসব আধুনিক সমাজে প্রগতির লক্ষণ এইসব ছিল না খুব সরত এবং কপড়ো রুটি মাখন হিন্দিতে বল তো এইসব ফেয়েছেন এই ব্যাস দেব আমরা শুনেছি না ওই যে আগেকাল এই স্টোনয় মানুষ কিন্তু ইনি নিজের ইচ্ছায় শৃ্চয় খুব সরল ভাবে জীবন যাপন করেন যাতে মানুষ মানুষ জীবনে ভগবান এবং এইভাবে ব্যাসরি হচ্ছেন আমাদের আচার্য তাদের আচরণের দ্বারা আমাদের দেখা দিয়েছে তো কিভাবে মানুষ জীবন উচিত টাকা পয়সার জন্য না ভগবানের অনুসন্ধান করে আবার যদি বেলগে মতো ধনী হয় না আইনস্টাইনের মতো হয় কিন্তু জীবনে অন্তিম কালে আমাদের ভগবানের সম্বন্ধে কিছু ধারণা নেই জীবন ব্যর্থ এখানে আপনারা সবাই বসে আছেন বুদ্ধিদেচার্য থেকে না না থেকে থেকে। আরো ভাগ্যবান আছে এবং বুদ্ধিমান আছে কি বুদ্ধিমান না বুদ্ধিমান না কারণ বুদ্ধিমান আছে কিন্তু তার সব বুদ্ধি শুধু কম্পিউটার প্রোগ্রাম বানানোর জন্য এবং টাকা পয়সার জন্য সেইভাবে লাগে তো আমাদের বুদ্ধি যদি বের গেছে থেকে কম কিন্তু সেই বুদ্ধি ঠিক পথে লাগায় তো সেটা প্রকৃত বুদ্ধির লক্ষ্য এবং আমার যদি বুদ্ধিমান নয় আমার যদি মূর্খ হয় কিন্তু যে কোনো ভাবে ভাগ্য ফলে জন্মে পুণ্য কারকৃতির ফলে আর যে কোনো ভাবে আমরা যদি এই কৃষ্ণ ভক্তি পথে আর আকৃষ্ট হয় তাহলে আমাদের প্রকৃতির বুদ্ধির উদয় হয় এবং যতক্ষণ পর্যন্ত এই ভক্তি পথে আমরা না সম্বন্ধে পড়ছে তো সেই সেটা কি রকম বুদ্ধি রকম বুদ্ধি উদিত হওয়ার উচিত যে অনেক জন্ম পরে আমি এই মানুষ জন্ম পেয়েছি শ্রীমৎ ভাগবতের ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধকে এই উপদেশ আছে যে আমরা অনেক জন্মে পারে এই মনুষ্য জীবন পায়েছে আমরা মনে কৃষ্ণ আমাদের বলছেন তুমি হয়ছো ইদাম মানুষ না যে অনেক জন্ম পরে আম জীবন ভয়চি আমরা বেশি দিন মানে না আগে আমাদের কর উচিত কি যাতে আমাদের পুনর্জন্মনা হবে না এবং আমরা যদি মনে করে যে তো আমি এনজয় করবো না কেন অনেক জেনে আছে ভোগ করতে কৌকলা আছে ট্রাফিক জ্যাম আছে আমরা আমার নতুন এইসি গাড়ি আছে যাতে আমি খুব আরামে ট্রাফিক জ্যামে বসতে পারি এইসি আছে খুব সুবিধা হয় দুই ঘন্টা বসতে হবে ট্রাফিক জ্যামে কিন্তু আমার খুব আরাম হবে কারণ এইসি হচ্ছে আমরা সব কিছু খেতে পারি পুরো জগৎ আছে আমাদের ভোগ করতে আমরা ভোগ করব না কেন তো এই যুক্তিতে ভগবান কৃষ্ণা উত্তর দিচ্ছেন যে আমরা চৌরাশি লক্ষ প্রকার জীবনে ভোগ করতে সুযোগ পাইছি আমি যদি খোকর ছিলাম আমি আহারিদ্রা ভাইয়া মাইথুন পাইছি আমি যখন পিপি লেখা আমি পিপিলেখা মত পিপড়ে মত আহার নিদ্রা ভাই মাইথুন করেছি আমি যখন দেবরাজ ইন্দ্র ছিলাম তো আমি বিশাল আমরা বিষয় সুখ পাইয়েছি এই পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারতাম না এবং বুদ্ধিমান লোকেরা বুঝতে পারে যে এইভাবে আমরা যদি অসংখ্য জীবনে চৌরাশি লক্ষ প্রথা জীব জাতিতে আমরা বিষয় সুখ পাইছি এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট হতে পারতাম না এবং বুদ্ধিমান লোকেরা বুঝতে পারে যে এইভাবে আমরা যদি অসংখ্য জীবনে বিষয় সুখ ভোগ তবু আমরা হবে না কারণ এই জড় জগতে দুই মুখ্য লক্ষণ আছে ভগৎগীতায় শ্রীকৃষ্ণ বলেন দুঃখালয়াম অশাশম এই হচ্ছে এবং সাব কিছু যার জন্য আমরা চেষ্টা করি তার অন্ত হবে আমরা অনেক চেষ্টা করে পঁচিশ বছরে আমাদের শিক্ষা নেওয়া হয় কিনতে স্কুলে যাওয়া হয় তার আগে কিনতে গাছেন তার আগে ফ্রি কিনতে গেছেন তার আগে ফ্রি ফ্রি কিনতে গাছেন অনেক পড়াশোনা করে তারপরে অনেক কষ্ট করে আমরা ডিগ্রি পাই সেই ডিগ্রি হচ্ছে আমাদের সার্টিফিকেট পুরো জীবনের মধ্যে গাধা মত কাজ তো খুব কষ্ট করে অনেক রকম কষ্ট গ্রহন করে সারা জীবন লোন আমরা এবং সারা জীবনে লোনের শোধ দিতে হবে এই শোধ সমাপ্ত হয়ে আমরা মনে যাই তো ফল কি হলো পুনরাবি জানান পুনরাবি মারানাম পুনরাবি জানানি জুদ্ধিমান লোকেরা জগতে করে এই জড় জগৎ আমাদের সুখ প্রাপ্তি করা জায়গা নেই সুখায় আছে আছে কিন্তু পিপড়ি জীবনে আমি সুখ পাইনি খুকর জীবনে আমি তুই সুখ পাইনি সার আমি সুখ পাইনি নর আমি সুখ পাইনি এখনও আমি সুখ পাচ্ছি তো মেমাংসা আছে যে এই সার জগতে প্রকৃত সুখ লাভ করা সম্ভব নয় সেই জন্য এই জগতে বাইরে যেতে হবে সেই হবে যার মধ্যে প্রকৃত সুখ লাভ করা যায় তো সেই ধার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বোত্তম উপদেশ বিশেষ করে এই অধ্যায় আমাদের দিচ্ছে কিন্তু আমাদের বুঝি চরিত্র চেষ্টা নেই আমাদের অধিকা যদি যথেষ্ট নেই আমাদের বিশ্বাস যদি না থাকে তাহলে এই সব কথাই দাম না এবং ফল হবে পুনরফি জানানো পুনরফি মারানো কিন্তু আমরা যদি অর্জুনের মতো নিষ্পাক হয় আমাদের যদি ভগবান শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস হয় এবং আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশন গ্রহণ করে ব্যবহারিকভাবে আমাদের জীবনে তাহলে আমরা অবশ্যই প্রগতি করব সৎ পথে বৈকুন্ঠ পথে কলকাতায় বেঙ্গালের গৌরব আছে যে আর আমাদের বেঙ্গালের অনেক বুদ্ধিজীবী আছে অনেক কবি রবিগর কবি নজরুল ইসলাম অনেক সাধু পুরস্কার প্রাপ্ত করা আমাদের অনেক বড় বড় বুদ্ধিজীবী লোক আছে কিন্তু এই তো হলেও আমরা যদি বিচার না করে জীবনে আসল উদ্দেশ্য কি আমরা কি পথে চলছি আমাদের এই তো কাজ করার শেষ পর কি হবে মৃত্যু পরে কি হবে এই সব প্রশ্ন আমরা যদি না করে তাহলে আমাদের কি রকম বুদ্ধি আছে আমার আসল বুদ্ধি তো অতীত হলো না তো সব প্রশ্ন আমরা যদি করি এবং আমাদের যথেষ্ট সুকৃতির ফলে আমরা যদি সৎ উত্তর পাই শ্রীকৃষ্ণের থেকে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তদের থেকে তাহলে খুব সহজে আমরা আজুনের মতো সৎ পথে জীব ভ্রমিতাগ্যবানু কৃষ্ণ প্রসাদ সেই ভক্তি লতা বীজ তো সেই বীজ মনে মনে সেই আকর্ষণ বিশ্বাস যে এই জীবনে আমার কৃষ্ণ ভক্তি আমাকে কৃষ্ণ ভক্তি করতে হবে তো সেই বিশ্বাস যাতে আমাদের নিঃশাবতী ভক্তি হবে বারবার এই ভগবত গীতার যথাযথ শ্রবণ খরচ আছে কারণ কি হয় সেই ভক্তি ভাবনা ফেলেও আমরা পূর্ব কুসংস্কারের ফলে থাকে। আমরা সংকল্প করে আমি খ্রিস্টভক্তি করব এবং সংকল্প করলেও মনে চঞ্চালের ফলে আমরা আবার এই জড় সংসারের প্রতি আকর্ষিত হয় তো যাতে সেই ভাবনা স্থির হবে বুদ্ধির দ্বারা মনে সংযম করতে হবে তো ভক্তি কি ভক্তি মনে ভাবময় সেই কৃষ্ণের জন্য কিন্তু এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণা বুদ্ধির সম্বন্ধে পড়ছে অনেকে মনে করে ভক্তি তোর শুধু ভাব শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধি দ্বারা ভক্তি করি বুদ্ধি না লাগাই তাহলে মায়া আমরা ভ্রমিত হবে এবং ভক্তি নামে আমরা অভক্তি করি তো শাস্ত্র এখানে শ্রীকৃষ্ণ বলছেন এটি গোহ শাস্ত্র শাস্ত্র কি শাস্ত্র হচ্ছে ভগবানের দেশ যাতে আমরা আজ্ঞানে গড় জ্ঞানাময়তনা শু হবে এখন আমাদের কিছু ভাবনা আছে যে আমাকে এই খ্রিস্ট ভক্তি করা উচিত এবং এই সঙ্গে मुक्त होते श्रे नियम गुलन कर दरकार भक्तिशास्त्र भक्ति जीवन भक्ति जोगे কি করো উচ্ছে আমাদের কি করো নষ্ট হবে না সামাজিক সিন্ধুতে বিশেষ করে অনেক রকম নিয়ম আছে বিধিনিষেধ আছে এইসব করো এইসব কি শ্রবণ করো ভগবত শ্রবণ করো ভগবদ্ যথাযথ শ্রবণ করো ভগবানের সেবা করতে আমাদের ভক্তি লতা নষ্ট হবে না ওই ভক্তির সামনে সিন্ধুতে বিশেষ করে অনেক রকম নিয়ম বিধি নিষেধ আছে এইসব করো এইসব করো কি শ্রবণ করো ভগবগীতে যথাযথ ভগবানের সেবা কর পূজা অর্চন কর ভক্তরা সেবা কর এইসব করতে হবে এবং নিষেধও আছে অসৎ সংঘ চা এই বৈষ্ণব আছে বৈষ্ণব এবং মুখ্য লক্ষণ আছে যে অসৎসঙ্গিষ্ঠা আসা সেটা ছেড়ে যেতে হবে কনক কামনী প্রতিষ্ঠা বাঘিনি যেই ছাড়ে আছে সেই বৈষ্ণব বৈষ্ণবকে ঠাকুর বৈষ্ণবের লকন দিয়েছেন কনক কামানী যে ছাড়ে আছে সেই বৈষ্ণব সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত সংসার তথা অনাসক্ত হত আমরা যদি বৈষ্ণব হয় তো খর খা খা এই জড় জগতের ভোগ বিষয় থেকে ওইসব থেকে মুক্ত হবে এবং তা ছাড়া ও এইসব সুক্ষ অঙ্খ প্রতিষ্ঠাসম লোকেরা আমাকেই প্রশংসা করবে আমি কত বড় বৈষ্ণব আমি ক্ষামী থেকে আমি কত বড় বৈষ্ণব লোকেরা আমাকে প্রশংসা করবে কিন্তু সেটা প্রতিষ্ঠা আসা সে ভক্তি মধ্যে খুবই বড় বছর সেজন্য স্থূল এবং সুখ সব রকম ইচ্ছা থাকে জড় ইচ্ছা থাকে যারা মুক্তা আছে এবং যাদের একমাত্র ইচ্ছা আছে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করিয়া প্রীতি বাংশ থারে বলে কা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনা সকালে ইচ্ছা থাকে আমরা ইচ্ছা থেকেই মুক্ত হতে পারে না কিন্তু আমাদের এই কনস্ত যা জড় ইন্দ্রিয় সুখে প্রতি আকাশিত হয় সেটা কৃষ্ণের সেইভাই নিযুক্ত হতে হবে এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট শুধু আমি জগতে ভোগী আছি ঈশার আহম আহম ভোগী এইরকম বিচার হচ্ছে আসরিক এবং ঈশা হচ্ছেন কৃষ্ণ ভক্ত হচ্ছেন কৃষ্ণ আমি কৃষ্ণের সেবক এই কথা স্বীকার করা এই হচ্ছে ভক্তি দেখো খুবই সব মন মন সবসময় স্পর্শ থাকবে যাতে আমাদের সংকল্প সর্বদাই সুদৃঢ় থাকবে সেজন্য বারবার এই ভগবত গীতার কথা শোনার দরকার আছে ওই কিন্তু কথায় আছে <coughs> Gurudas is outside still. Gurudas, what are you <coughs> ah. <coughs> <coughs> book table <are> in charge, what are you doing? Book table <are> in charge? What <coughs> are Sanat you have, there are many of my books there, why don't you bring, a, can you make a book table here? You can sell some. Kano prasya jodhi takhe doya kare ekon. Aapna kachachana haro amart kechubhony? To display kare nekane? Aapna jodha vami sell kore. Kano prasya কোন প্রশ্ন নেই অনেক আমি সবাই বাংলা পুজো সব ক্যা হিন্দি বল ইংলিশ Hindi Hindi Okay sure say Hindi boss Uh no I think it's better please speak Hindi because many people don't understand Hindi Or you can say English like in Hindi This oh. you like and by the in Marathi any কনক কামিনি কনক মীন্স সোনক গৌর কামিনি মীন্স মহিলা বুমন যো কনক কামিনি সে আকৃষ্ট হো বৈশ্যস প্রচিষ্টাশ ভাগিনী প্রচিষ্টাশ means Sana, প্রশংসা লোক প্রশংসা করেন প্রসন্ন হারে লোক মুশংসা করতে দেখো কেতন বড়া ভাই শ্রাফ হো ইচ্ছা আগর হো তো হম ভাই শাফ নষ্টাশা বাঘিনি भागिनी का मतलब फीमेल और टाइगर जय चारे आचय ऐसा स्थूल एवं सूक्ष्म इच्छा चौड़ दिया वैष्णव जय चारे आचय से वैष्णव से अनाशक्त तो एक ही शब्द है अनाशक्त मतलब असक्ति नहीं है भौतिक जगत के प्रति ঠাকুরে বাংলার অনেক বেঙ্গালিরাও বুঝতে পারে না খুব কঠিন চৈতন্য চৈতন্য ভাগবত চৈতন্যক্তি ঠাকুরের ভক্তি শ্রীর ঠাকুরা এইসব সাহিত্য বাংলায় আছে আপনার খুব সহজে বুঝতে পারেন ভক্তি শ্রীরাম সরাসরি ঠাকুর অঙ্কে এই অধিকাংশ শিষ্য হিন্দি বালনে বালে ভি থে উত্তর ভারতীয় হিন্দি বল হিন্দি বল সরস্বতী ঠাকুর উপদেশ দিয়ে বঙ্গালী সে গৌর সা तो आप के द्वारा ভক্তি সেব সহ হন্তু এই सब साहित्य जिसके द्वारा... পূর্চার গান হাম বৈকুট বাণী প্রদান কি হে গৌর সাথে গৌর ভাষা অর্থাৎ বঙ্গালী মে হো আগর সিখেগে তো আপ লাভবান হো যুগ আর বসা পত্রিক পর চৌাষ্যিয়ে কে এনী কেন আ How is he considered a Vaishna? Because he had... Ah, that's a good question. Kanaka Kamini. Kings means lots of Kanaka and lots of Kamini. Maybe 2,000 wives. Can you imagine? One wife is enough. Difficult to handle. If you can handle one wife, you know, earning money and this and that, what if you had to feed 2,000 wives? <coughs> Send them all out to work. Ah, but that's the, that's the point. Kanaka kāmani pratiṣṭāśa bhāgani jay cāre ācay shaita vāṣṭā shay anāśaṭta This is, the, if you read the whole poem, he will speak, it, it, the point is jukta vairagya. One can live among so many things and not be attached. That's the point. You just see, Bhaktisirāna Sāsāya Thakur, before he took sannyās, he was living extremely austerely, on the same level as Gorki śātas Babaji Maharaj. Just exactly same level of austerity, just living in a in a hut and chanting Hare Krishna nothing else. Then he took sannyās, made a mat, eventually came to Calcutta. made a big arrangement would going in a car with shoes, coat, going a car and everything. So what happened? After he took sannyasa he became less renounced. It seems like that. But uh, that's the point. that vairāgya, it's not just a matter of making a show, but actually one has to be anāsaktasya vishayāna yatāha mupayunjataḥ Nirbandha Krishna Sambandhe Yuktam Vairagya Mucyata That one can use. Srila Prabhupada used so much money. He had so many beautiful young women followers. But he was not attached. He engaged all in Krishna's service. So that's the point. Not only Ambarish Maharaj, Yudhishthira Maharaj, Purikshit Maharaj, Dhruva Maharaj, श्रीमद भागवत में कितना महाराज है जिनकी जीवन चरित्र के द्वारा कृष्ण भक्ति वर्णना होते है तो इससे समझना चाहिए कि तुम राजा हो या प्रजा हो धनी हो या दरिद्र हो तो भौतिक विषय पर आसक्त नहीं होना चाहिए अगर आपके पास करो करो रुपया है भगवान की सेवा माना गया है अगर आपके पास एक पैसे भी नहीं है हारी कृष्ण बोलो सुखी बोलो हमारे पास क्या है बेउ गई और रिक्शा वाला तो मृत्यु का समय तो एक ही धन साथ में देखिए जात मतलब कि, कुछ भी नहीं यदि हम जीवन में कृष्ण भक्ति करेंगे वो हमारा धन वो हमारा संबल होगा सो हरे कृष्णा तो धन्यवाद आप लोग ज्ञान में आए थे কালকাতা কে মত কিলোমিটার ট্রাফিক খালি কলকাতা না আধুনিক প্রধান ট্রাফিক হ সুশন চে কেসে গাউ নেই রা সীবন ভেটনা সাথ মে Krishna bhakti karna কোসে জীবন বীতনা চার মে রান হরে কৃষ্ণ কো কন বিস অফ রুপিজ বট হিজ earning bhakti, better. You can do also. You want to know how? Ask him. He's getting some idea. Achai, I wrote some books. Śrīla Prabhupāda, -e ādeśayami kichu, boy de -kechi. I've written some books. Some are available here in English, Hindi and Bengali. Ramayan, Brahma Chajra. একটা আর আরেকটা বক্স আছে কথা আ এবং অনেক সিডিও প্রবচনে সিডি এই হচ্ছে বাংলা এর মধ্যে বাংলা প্রবচন আছে হিন্দিতে এবং ইংরেজিতেও যাবে আপ আগার হিন্দি ইংলিশ বঙ্গালী প্রবচন সিধি চানি ফোর্টি হরে কৃষ্ণ বহু ধন্যবাদ It's a great pleasure for me every time to come to Calcutta for the da'shar of Radha Govinda. Thirty years ago I used to live in this temple, serving, Radha, attempting to serve Radha Govinda at that time. It's so beautiful. No deities, you won't find any deities like this anywhere. They have their own special beautiful features. They there's no deities like this. Have you ever there their, their own special features? Everything is very beautiful. So you're very fortunate living in Prabhupada's Janma city.